ইবনু শিহাব রহমতুল্লা হতে বর্ণিত তিনি বলেন উরওয়াহ হুমরান থেকে বর্ণনা করেন উসমান রাজিয়াল্লাহ তাল্লানু অজু করে বললেন আমি তোমাদের নিকট একটি হাদিস পেশ করব যদি একটি আয়াত কারিমা না হতো তবে আমি তোমাদের এই হাদিস বলতাম না আমি নবী সাল্লাহু আল সাল্লামকে বলতে শুনেছি যে কোনো ব্যক্তি সুন্দর করে অজু করবে এবং সালাদ আদায় করবে পরবর্তী সালাদ আদায় পর্যন্ত তার মধ্যবর্তী সকল গুণা ক্ষমা করে দেয়া হবে উরাক রহমতুল্লাহ আলহি বলেন সে আয়াতটি হল আমি যেসব স্পষ্ট নিদর্শন অবতীর্ণ করেছি তা তারা গোপন করবে তোরা বাকারা আয়াত একশো